আবু হাজিম হতে বর্ণিত তিনি বলেন ওহুদের দিন রসিল উল্লাহ সাল্লাহামের ক্ষত স্থানে কি ঔষধ লাগানো হয়েছিল এ নিয়ে লোকদের মধ্যে সৃষ্টি হলো। পরে তারা সাহল সাদ জিজ্ঞেস করলো যিনি মদিনার অবশিষ্টের সর্বশেষ ছিলেন তিনি বললেন এ ব্যাপারে আমার চেয়ে অধিক অভিজ্ঞ কোনো ব্যক্তি অবশিষ্ট নেই ফাতিমা রজিলাহ তো আলহ্হা তার মুখমণ্ডল হতে রক্ত ধুয়ে দিছিলেন আর আলী রজিল্লাহ তালাহ ঢালে করে পানি আনছিলেন পরে একটি চাটাই পুরিয়ে। तातस्थान चारोपे लागिए देा हल